যেখানে আপনারা আমাদের সালাম গ্রহণ করুন অভিবাদন গ্রহণ করুন তাহিয়া গ্রহণ করুন আমাদের সাথে এই গ্রুপ ডিসকাশনে যারা আছেন তাদেরকে আমি একটু পরিচয় করে দিচ্ছি আমার ডান দিকে মুসলিহদ্দিন ডক্টর মুসলিহদ্দিন আমার পাশে আছেন মুসলিহদ্দিন ভাই সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা কিন্তু আরো বহু জায়গায় এসেছে করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মধ্যে কিছু সংখ্যক ভাই আত্মাকে পবিত্র করতে গিয়ে শরীর থেকে বহু দূরে চলে গিয়ে বিভিন্ন ধরনের যোগ সাধনার মধ্যে লিপ্ত হয়েছেন আরেক গ্রুপ কিন্তু আমি আমরা লক্ষ্য করিয়েছি কিছুটা আত্মার দিকে তারা যেন লক্ষ্যই দিচ্ছেন না বাহ্যিক ভাষা এবং তারা প্রাধান্য দিচ্ছেন শুধুমাত্র মনে হয় কখনো কখনো কিন্তু ইসলাম কিন্তু দুটোর সমন্বয় আত্মার যেমন একাগ্রতা যেটাকে বলেসান ইমানের কথা হলো ইসলামের কথা হলো শেষে কিন্তু এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ দেখতে পাচ্ছ কিন্তু তা তো আর হবে না তখন মানুষ তাজকিয়া নফসের পর্যায়ে কথা যে তাজকিয়ার বিভিন্ন রূপ আসবে যেটা আমাদের অলিউল্লাহ ভাই বলেছিলেন যে তাজকিয়া শুধু নফসের না তাসকিয়া গোটা মানব সত্তার তো উনি কিভাবে দৃষ্টান্ত আপনি আমাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ আলহামদুল্লাহ আলী ওসালাম এই পৃথিবীতে সাত। সমৃদ্ধ বিপ্লব ঘটালেন মানুষের দেহে রয়েছে আল্লাহ ওয়াল কাল অর্থাৎ মানুষের এই বডির মধ্যে একটি মাংস রয়েছে অর্থাৎ একটি সত্তা রয়েছে এটা যদি ভালো হয় সবকিছু ভালো আর এটা যদি খারাপ হয় তাহলে সবকিছু খারাপ তো একজন মানুষের ওই হৃদয়টা কাল্পটা আত্মাটা প্রাণটা ভালো করার জন্যে রব্বুল আলমিনের নির্দেশিত পন্থায় মোহাম্মদুর রসুল্লাহ প্রথম বলেন ইমান আনো ইমানো হৃদয়ে যখন এই বিষয়গুলোর ইমান একজন মানুষের মধ্যে আসবে যাহা। আল্লাহ সত্য একজন স্রষ্টা সত্য এবং তিনি আমাকে পরিচালনা করার জন্যে সময়ে সময়ে যুগে যুগে গাইড পাঠিয়েছেন তারা হলেন রসুলগণ আর রসুলগণকে গাইড করার জোটে আমাদের সবার জন্যে একটি থিউরি অবতীর্ণ করেছেন রব্যুল আলমী তার নাম কিতাব আর আল্লাহ স্রষ্টা তিনি পাঠিয়েছেন গাইড গাইড সহ যারা গাইডেড হবে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য গাইডেন্স পাঠিয়েছেন তারপরে এই সবগুলো বিষয়ে সমন্বিত বাস্তবতায় বিশ্লেষণ হবে একটি জায়গায় তার নাম কেয়ামা এই বিষয়গুলো যখন একজন মানুষের হৃদয়ে গ্রথিত হবে তখন সে ভালো না হয়ে পারে। তার আত্মা হঠাৎ করেই ভালো হবে যেমন নু আলি হিসালাম তিনি দোয়া করেছিলেন উঠিয়ে দিয়েছেন ছাড়া আর কিছুই জন্ম দেবে তার মানে আর ভালো হওয়ার জন্য একটা ফাউন্ডেশন লাগে সে কোন ধারাবাহিকতায় কোন নসলের ধারাবাহিকতায় আসবে এটাও দেখা উচিত যাই হোক আপনি খারাপের মাঝখানে ডুবে থাকেন তাহলে সেখানে কিন্তু খুব সমস্যা আছে তো আসলে তো বর্তমান বিশ্বে আমরা খারাপের মধ্যে ডুবে গেছি চতুর্দিকে খারাপ আসতেছে এর মাঝখান থেকে আমাদের কিছু আলোর দিশা দেন কিভাবে আমরা मना है क्षुद्र ज्ञानी आल्लाब आलमीन जोकियर कथा आलोचना करते हैं कारण जिन्हें क्या आल्ला दिखान आल्ला তাহলে এই তাজকিয়া হতে হবে এই দুটি পদ দিয়ে সেটা হলো আল্লাহ রবাহ আলমিনের কিতাব আল কোরআনুল করিম আর আল হেকমা দ্বারা উদ্দেশ্য এখানে শুননা রাসুল সাল্লামের হাদিস তাহলে যদি আমরা আজকে ব্যক্তি থেকে সমাজ এবং রাষ্ট্র সকল ক্ষেত্রে যদি আমরা এই তাজকিয়া নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে যে এই পরিশুদ্ধতা নিয়ে আসতে চাই আদর্শিক মানসিক সকল দিক থেকে তাহলে আমাদেরকে এই দুটি বিষয়ের আলোকে চলতে হবে একটি হলো আল্লাহর কোরআন পর্যায়ে আমরা পরিশুদ্ধিকরণ এই বিষয়টা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারি আমরা কারিকুলামে নিয়ে আসতে পারি এখন আহ মুসলিম ভাই আপনি আরো একটু এলাবো করেন কারণ বিষয়টা সম্পর্ক কোরআন এবং আল্লাভ যে তুমি অপরকে ঠকিও না অত্যাচার না। এ সবই কিন্তু তস্কের অংশ আনিল থেকে সলাতে বিরত রাখে প্রিয় ভাই বোনেরা আমরা পরিশুদ্ধকরণ সম্পর্কে আলোচনা করতেছিলাম অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে देख सत्योचन शुक्रवार बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े सातटी बर तुम औरल करेंही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्यायेद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 for stories of the prophet nobiter kahini paroborti anushthan peace tv ইসলামিক এডুকেশনের বিভিন্ন এবং যে সমস্ত বিষয়গুলো ভাই আলোচনা শুরু করেছিলেন আমরা তার কাছে আবার ফিরে যাচ্ছি বলছিলাম যে শহীদুল্লাহ ভাই যেটা বলেছেন সেটা হলো নিজস্ব দর্শনের উপর যদি তাজকে অর্জন করতে চায় সেটা কিন্তু ভুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা কেন তাজার চেষ্টা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যুগে যুগে হয়েছে গ্রিক চেষ্টা করেছে কিভাবে হবে ওই একটা দর্শন চিন্তা করতে করতে আধ্যাত্মিক সেই দর্শন পরবর্তীতে আবার মুসলমানদের মধ্যে ঢুকলো সাল্লাহ এর পরবর্তী যুগে কোন এক দর্শন তো বলেই ফেললেন কোন এক আধ্যাত্মিক সাধক যে আনাল হক হিন্দুরা বলে ফেললো ভারতে তখন দর্শন সাধনায় এবং আধ্যাত্মিক সাধনা করতে পারবে মুসলমানদের মধ্যে পৌঁছে গেল ভারত থেকে এবং গ্রিক থেকে তখন তারা মনে করলেন যে এত কিছু করে তো ঈশ্বরকে মানে স্রষ্টাকে পাওয়া তো অনেক দেরির ব্যাপার এই সাধনার পথ আমরা হ্যাঁ এই পথ ধরতে গিয়ে তারা এমন পর্যায়ে পৌঁছে গেলেন তারা বলা শুরু করলেন যে যোগ সাধনা তপস্যার মাধ্যমে মুসলমানরা নিজেরা তাদের পদ্ধতি যদি মিশ্রিত একটা কিছু করতে পারে তাহলে থেকে সরাসরি পৌঁছে যাবেন তারা বললেন আবুদুহু বললেনি ওস যুদুহ আমি তাকে চিন্তা করি তিনিও আমাকে চিন্তা করেন আমি তার এবাদত করি তিনিও আমার এবাদত করেন বলা হয়েছে মান তু সুদাম তুমান সুদি আমি তুমি হয়ে গেছি তুমি আমি হয়ে গেছো দুইজনে মিলে এক সত্তা হয়ে গেছি যেটাকে বলে ওয়াহাতুল উজুদের থিউরি সকল সত্তা এক সত্তা অর্থাৎ আল্লাহ ছিলেন এক সত্তা তার থেকে সারা পৃথিবী বিস্তৃত হয়ে বহু সত্তায় বিভক্ত হয়েছে আবার যখন পৃথিবীর সব সত্তা মিলে এক সপ্তায় রূপান্তরিত হয় আর বান্দা এবাদত করতে করতে কিংবা তার সাধনা করতে করতে তার সাথে মিশে যায় কোরআন এর এই আয়ত্তেও তারা ভুল ব্যাখ্যা করেছেন নাফসুল মোতমাইন না যে ধারণা ইসলাম দিয়েছে সেখান থেকে আমরা এটাকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছি আনফর্চুনেটলি এটা হয়ে গেছে কারণটা হলো এই যে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যে বেদান্ত মতবাদ গ্রহণ করলাম আমরা সনাতনী মতবাদ গ্রহণ করলাম আমরা গ্রিক মতবাদ গ্রহণ করলাম করে দিয়ে একটা মানে অবস্থায় অবস্থায় যেটাকে মানে রাস্তার ভাষায় আমরা তাস্কিয়াকে নিয়ে গেছি এটার থেকে সুন্দর পথে ইসলামের আলোর পথে কিভাবে ইসলাম তাস্কিয়ার কাজ করে এবং আমরা শিক্ষা ব্যবস্থায় এটা এটা একটা মেথোড এটা একটা মেথোডোলজি এটা একটা অংশ এটা একটা এলিমেন্ট एकम पूर्णांग ग्रहण जो सूचना আর রবুল আলমিন করেছেন পূর্ণাঙ্গ করেছেন কমপ্লিট করে দিয়েছেন তার মানে যদি তাস্কিয়া চাও দুনিয়ায় সফলতা চাও পরকালে তোমার জীবনের যা কিছু দরকার সব যথাযথভাবে যদি হাসিল করতে চাও এক জায়গায় যাও তার নাম ইসলাম সব নিয়ামত যদি পেতে চাও। তার যেকোনো হবে তার নাম কেবল আল ইসলাম আর ইসলামের ভিত্তি হলো এটি কালিমা তারপরে হলো সালাত তারপরে সৌম আমরা বাংলায় বলি আর কি কালিমা নামাজ রোজা তারপরে হজ আর জাকা ইসলামের যে পাঁচটি মানে স্তম্ভ বা বিনা বা পিলার প্রত্যেকটি তস্কিয়ার জন্যে অনস্বীকার্য এবং অবশ্যই গ্রহণ যোগ্য। এই পাঁচটিকে বাদ দিয়ে তাসকিয়া হতে পারে না এই পাঁচটির প্রত্যেকটির মধ্যেই তাসকিয়া রয়েছে যেমন এক নম্বর ইমান আমরা আগেই বলছিলাম যে ইমান মানে ব্যক্তির মূল সত্তাটাকে পরিবর্তন করার পরিচ্ছন্ন করার যাত্রা আর তা হলো প্রাণ ইমান তো প্রাণেই যাত্রার সূচনা হয় যদিও ইমানের তিনটি বিষয় এটি হল হৃদয়ের বিশ্বাস দুই নম্বর মুখের উচ্চারণ তিন নম্বর বাস্তব জীবনে তার প্রতিফলন কিন্তু দুই নম্বর আমরা দেখি সালাত। সালাদকে রব্বুল আলমী নিজে তাস্কিয়া হিসেবে পরিচয় করিয়াছেন রব্বুল আলমী নিজেই তো বলেছেন যে নামাজ থেকে অন্যায় অশ্লীলতা দূরে রাখে মুনকার মুনকার থেকে বিরত থাকা মানে যেখানে তাস্কিয়া রয়েছে রব আজেই করিমে সালাতকে তাস্কিয়ার মূল বিষয় বলে যে সালাত আদায় করে না তার মধ্যে তারপরে তিন নাম্বার আসেন মাস অন্তর একটি মাস পূর্ণ ট্রেনিং এর জন্য আসে এটা সৈদ আবুল হাসানি রাহিমা তিনি সুন্দর করে বলেছেন আল আল আল আল নামে একটি বইতে তিনি আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণ সৃষ্টি করেছেন তা দুই প্রকার একটি হল রু একটা হলি পশু শক্তি আল্লাহ পালন করতেই সব সময় বাধ্য অপর দিকে ইতর প্রাণীদেরকে রবুল আলামিন দিয়েছেন পশু শক্তি কিন্তু মানুষ আমরা যারা মানব আর আমাদেরকে দুইটি প্রাণ দিয়েছেন রুহ এবং রাও আন বারবার অন্যায়ের দিকে ধাবিত করতে চায় কুলো কুলসিত করতে চায় পাপাচার অনাচার অবিচারে নিয়ে যেতে চায় আর যে রুহ সে চায় ব্যক্তিকে বারবার সত্যের কল্যাণের ন্যায়ের দিকে রাখতে আম্মারাকে টাইট আর নফসে না খেতে চায় না পান কর খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা ওর আকাঙ্ক্ষা নয় রমজান মানেই হলো তাস্কিয়া সুতরাং এই পৃথিবীতে যারাই তাস্কিয়ার চর্চা করেন তারা লুজা রেখেছেন শুধু তাই না ওই যে দর্শনের কথা বললেন সনাতন দর্শনের কথা বললেন চতুর্থ যে এই যে জাকাত জাকাত এমন এক বিষয় যাতে তাস্কিয়া তো বরং এটা তাস্কিয়া হতে হতে বৃদ্ধি হয় মানে এটা সমাজের নেতৃত্ব দেবে হুমরা চুমরা যারা এদেরকে আল্লাহ ধরে এনে একেবারে মানে মাথাটা খালি গায়ে সেলাই বিহীন কাপড় পরতে হবে একেবারে সেলাই দুইটা কাপড় পরে নিজের ভিতরে লুকিয়ে শয়তানকে পাথর মারতে হবে সুতরাং ইসলাম আমাদেরকে দিল কালিমা ইসলাম দিল সালাত ইসলাম দিল সৌম ইসলাম দিল জকাত ইসলাম দিল আজ এরপরে আর কোথায় গিয়ে আর কোথায় ভালো ভালো কথা আমরা পেয়ে যাচ্ছি আমরা বক্তব্য ডিজাইন করতে যে কোরআন এবং হাদিসকে কে বাদ দেওয়া যাবে না এবং যারা বাদ দেওয়ার চেষ্টা করেছেন ভাইয়েরা আপনারা পরে যেয়ে বুঝবেন যে কত বড় ক্ষতি আপনারা করে ফেললেন একটা জাতিকে দ্বিতীয়ত হলো যে আমরা তাস্কিয়ার যে পদ্ধতি আমরা পাচ্ছি সেটা হলো যে ইমান ইমানের যে সমস্ত অঙ্গগুলো আছে যেটা আমাদের বলেছিলেন। এবং ইসলাম যেটা আমাদের আহ ভাই অলি উল্লাহ ভাই বলেছেন যে ইসলামের যে পাঁচটা বিনা আছে আর ইমানের যে আরো রূপ গুলো আছে ইমান বিল্লাহাল যেটা বলেছেন ছয়টা আছে এবং মুসলিম ভাই বলেছেন আরো একটা পর্যায়ে যে তাজকিয়ার একটা সর্বোচ্চ রূপ হলো যে তোমার মধ্যে এই ধারণা ইসলামিক কে দিতে চাচ্ছি আপনারা বলুন যে তাস্কিয়াকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন শিক্ষার মধ্যে নিয়ে আসবো কোন ভাবে কোন কোন দিক নিয়ে আসতে পারে এখানে ব্যাপারটা কিছুটা বাহ্যিক আচরণ আর প্রতিফলনটা হলো অদৃশ্য আর এই জন্যই সুযোগটা অনেকে নিতে পেরেছে যেহেতু বাজ্জিকে এবংতের মাধ্যমে সবার মধ্যে কেরা প্রকাশ পাচ্ছে না সুতরাং ধরে নেওয়া হয় যে এই লোকের মধ্যে কোনো তাজকে হয় নাই সুতরাং কোথায় যাও এমন কোনো জায়গায় তোমরা ঘোরাফেরা করো ছাত্রদের সামনে নিয়ে আসবো আমরা এখানে আলোচনা হয়ে গেছে এখন শুধু শর্ট করে নিয়ে আসলেই চলে সেটা হলো যেভাবে ভাই বলেছেন দর্শন থেকে বেরিয়ে আসা আর ভাই আলোচনা করেছেন যে প্রত্যেকটা জিনিসকে উপলব্ধির সাথে নিয়ে আসা সালাদ যখন কায়ে করবো তখন সালাদকে উপলব্ধি করে করব। যখন দেব জাকাত আমার মালকে কিভাবে পবিত্র করছে উপলব্ধি করে জাকাত শুধুমাত্র তর্জমা করাবো না আমরা পাঠ্যসূচির মধ্যে আর মাকাশুদ সেরিয়া যেটা বলা হয় আরব্যান প্রত্যেকটা ইউনিভার্সিটি পাঠ্য মাকাস সালাতের উদ্দেশ্য কি তাৎপর্য কি হ্যাকমত কি ইমাম বইয়ের কথা উল্লেখ হচ্ছে আমাদের কম উনি বলছেন যে আমরা শিক্ষা অর্জন করতে আর শিক্ষা মানে যা আচরণের পরিবর্তন করে অভ্যাসের পরিবর্তন করে সভ্যতা এবং ভদ্রতায় মানুষকে ধন্য করে তার নামই শিক্ষা আর এটা শিখতে হবে যে ধরনের শিক্ষাই হোক না কেন তবে আমরা আমাদের সমাজে কিন্তু লোকজন বিশ্বাস করে আর হয়তো বক্তব্য রাখতে দিলে ভালো বক্তব্য রাখতে পারবেন আলহামদুল্লা রয়েছেন কথা বলতে পারো না কিন্তু বাস্তবে আমরা নিচের পর্যায়ে যে শিক্ষার্থীদের জন্য আমরা কোরআন ও হাদিসের আলোকে কি কারিকুলাম তাদেরকে দিতে পারি আসলে আল্লাহ রবী আলমিনিমকে শুধু বয়স্কদের জন্য সীমাবদ্ধ করে রাখেননি বরং এই ইসলাম আমাদের ভাই বলেছেন যে আমাদের কোরআনের যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলোকে আমরা এখানে কি চেয়েছে এটা জানবার চেষ্টা করবো আমাদের এই ভাই বলেছেন এটাকে ইমপ্লিমেন্ট করে আমাদের ছাত্রদের জীবনে দেখাই দেবো যে এইভাবে তোমাদের প্রিয় দর্শক শ্রোতা ধন্যবাদ আপনাদের দোয়া চাই এবং এখান থেকে যদি কিছু নেওয়ার থাকে আমরা নেওয়ার চেষ্টা করব পরবর্তী প্রোগ্রাম আপনারা দেখবেন এই আশা করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে এবং আমাদেরকে তৌফিক দান করুন আমা তৌফিক ইহিলাম আলাইকুম আহমতুল্লাহ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 দেখুন রিয়াজু সালেহীন আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক ও প্রবলেম হ্যাভন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 দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী প্রতি সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই আমল হয় হলে আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टाय पुन सम्प्रचार सकाल सतट